আনা সিবনু মালিক রদেলাহ তাল্লুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অর্ধ রাত পর্যন্ত সালাত বিলম্ব করলেন এরপর তিনি আমাদের সামনে বের হয়ে এলেন সালাত শেষে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে কিন্তু তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকবে ততক্ষণ তোমরা যেন সালাতে রত থাকবে